আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা শোনো ও আনুগত্য করো যদিও তোমাদের উপর এমন কোনো হাবসিকে নেতা নিয়োগ করা হয় যার মাথা কিসমিসের মতো